Team Network, the solution for humanity.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 রব্বুল আলমিন হারাম করেছেন আর কবিরাগুণার প্রত্যেকটি অপরাধ ব্যক্তির নিজের অস্তিত্বকে প্রশ্নের সম্মুখীন করে নিজের সফলতাকে ধ্বংস করে লাভকে ক্ষতিতে পরিণত করে দেয় দুনিয়ায় আর পরকালে মোহাম্মদ রসুল্লাহ আলী হুসাল্লাম তিনিও কবিরাগুনা মুক্ত সুন্দর সমৃদ্ধ জীবন নিজে উপহার দিয়ে সাহবাই ঠিক তারাও কবিরাগুনা মুক্ত সুন্দর জীবনের অধিকারী ছিলেন বলে আল্লাহ তাদের প্রশংসায় বলেছেনমিন তাদের পরে সন্তুষ্ট তারাও আল্লাহরে সন্তুষ্ট সুতরাং কবিরা গুণামুক্ত সুন্দর জীবন যার রব্বুল আলমিন তার উপরে খুশি আর আল্লাহ যার জন্যে রব্বুল আলমিন যার উপরে খুশি হয়ে যান তার তো সবকিছুই সহজ আর সাবলীল হয়ে যায় যার আপন হয়ে যান সব কিছু তার হয়ে যায় বন্ধুগণ আসুন না আমরাও আমাদের জন্যে রব্বুল আলমিনকে আপন করে নেই আল্লা সুফান আমাদের হয়ে যান আমরাও তারই হয়ে যাই সব জায়গায় বিপদ আপদ চিন্তা সবকিছু থেকে আলমিন আমাদের উদ্যোগটাকেও কবুল করুন বন্ধুগণ আজকে আমরা আলোচনা করতে চাই একটি অপরাধ এটি কবিরা নি আর তা হলো উজনে আর মাপে কম দেওয়া মাপে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 আর তাই আল্লাহ আমাদের জীবনের বিষয়টাকে মিজানকে পরিমাপ আর উজনকে ঠিক রেখেছেন আল্লাহ সফা আলাহ যুগে যুগে প্রেরিত নবীগণ আলী হিমুসাল সালামের সাথে মিজান দিয়েছেন পরিমাপ আর উজনের মূল একটি নিদর্শন এর নাম হলো দারি পাল্লা সফল বলছেন সাথে এটি কিতাব দিয়েছেন মৌলিক কিতাব অথবা সাহিফা এবং মিজান দিয়েছেন মিজান আজকে আমরা কেউ কারো নাম মিজান কিন্তু মিজান আর বিভাষার শব্দ যার মানে হলো উজন করার জিনিস বা দাঁড়ি পাল্লা দাড়ি পৃথিবীর সকল যুগে সবসময় সর্বত্র ন্যায়ের প্রতীক কল্যাণের প্রতীক আর এই দাড়ি মানুষ তৈরি করেনি আকাশ আর জমিনের ষষ্ঠ আল্লাহ সৃষ্টি করেছেন আর আমাদের জীবনযাত্রার স্বাভাবিকতা রক্ষার জন্যে তিনি নবীগণের হাতে মিজান দিয়েছেন যাতে করে নবী মানুষের মাঝে কায়েম করতে পারেন সত্য সুবিচার সবার মৌলিক অধিকার তো পরিমাপ করার যে যন্ত্র তারই পাল্লা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 তিনি আকাশ থেকে আমাদের জন্যে যেমন কিতাব নাজিল করেছেন নাজিল করেছেন মিজান পরিমাপের জন্যে কারণ পৃথিবীর সবকিছুই তিনি পরিমাপ করে সৃষ্টি করেছেন এমনি পরিমাপহীন, ওজনহীন অর্থাৎ এমনি না সবকিছুই পরিমিত পরিমাপ করে সৃষ্টি করেছেন আর মিজান দিয়েছেন যাতে আমরা পরিমাপ করতে পারি জীবনের জন্যই পরিমাপ প্রয়োজন জীবনের সবকিছুর এমনকি দাড়ি পাল্লাও নাজিল করলেন নবীগণের মাধ্যমে হ্যাঁ প্রত্যেক নবী তার সমসাময়িক সময়ে কিতাবের মাধ্যমে ন্যায় বিচার কায়েম করেছেন দাড়ি পাল্লা ন্যায় বিচারের প্রতীক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 শুধু তাই না মাপ আবার একান্ত তরল পদার্থ মাপার জন্য বিভিন্ন ধরনের পাত্র রয়েছে এইসব গুলোকে করআন আল করিম আলাদা আলাদা উল্লেখ করেছে আর উজন ওজন দিতে গিয়ে পাঠকারা দিয়ে উজন করতে হবে এটাও করআন আল করিম আলাদা আলাদা ভাবে বলে সাল্লাহ আলি হুসাল্লাম এবং যুগ নবী গন আলি হিমুসাল্লাম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 অথবা চিরস্থায়ী জাহান্ন হওয়ার জন্য অথবা নিজের কৃত অপরাধের জন্য জাহান নামে শাস্তি ভুগ করে জান্নাতে আসার জন্য ভালো আর মন্দ সবাব আর অপরাধ তাই রব্বুল আলমিন মিজানের ওই পাল্লায় নেকি বেশি হওয়ার তৌফিক আমাদেরকে দিন ওই পরিমাপের টিকে থাকার তৌফিক দিন প্রজ্বলিত অগ্নিকুন্ড তাদের জন্য যাদের দাড়ি পাল্লাটা আর কল্লানটা হালকা হবে বদিটা ভারী হয়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 बोझा सहज हो जाएलम बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टाब्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल The students of Islamic International School, welcome all of you. As-salamu wa rahmatullahi wa barakatuhu. Al-malik ul-kudusu al-salamu al-mukminu I'm so blessed to be with them. m u s, -S i m so blessed to be with them we don't know about you or about me i'm proud I'm everywhere i see on tv people talking about the way i speak but what they got hate cuz great really don't in your head if you the west in the town m u s, -S i m i'm so blessed to be with বন্ধুগণ আমরা আবারও ফিরে এলাম ছোট্ট বিরতির পর আমরা আলোচনা করছিলাম দাড়ি পাল্লা নাজিল করেছেন রব্বুল আল আর তার ন্যায় বিচারের প্রতীক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 আমরা কি ঠিক রাখছি রসুল সাল্লাম সরাসরি নির্দেশ দিয়ে ভয় প্রদর্শন করে লা আল করেন তাদের উপরে যারা আইল ঠেলায় আইলকে নষ্টে পরিমাপ ধ্বংস হয় আজকের আমাদের দেশ আর জাতিতে যত জায়গায় মামলা মোকদ্দমের অন্যতম পর একটি কারণ জমির পরিমাপ ঠিক না থাকা উলট পালট করা হয়তো কাগজে করলে এক ধরনের বাস্তবে আর এক ধরনের যে জমির পরিমাপের বাস্তবতায় আমাদের মাঝে আমানতের খেয়ানত না এবার যদি জমির পরিমাপ বাদ দিয়ে আরো একটু আগাই জমি তো বাদ দিলাম কাপড় বা বিভিন্ন ধরনের ব্যবহার্য বিষয় মাপার জন্য মিটার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 পরিমাপের এই যত যন্ত্র রয়েছে সূচক রয়েছে সূত্র রয়েছে তাজ আমানতের সাথে আমাদের মাঝে প্রতিপালিত হচ্ছে না যেখানেই এই আমানতের খেয়ানত এটাই কমিয়ে রাখো এবার যদি আসেন আমরা পরিমাপ একেবারে তরল পদার্থ মাপার জন্য বিভিন্ন ধরনের লিটার অথবা আউন্স ঠিক এমনিভাবে পাত্রের মাধ্যমে মাপি এই পাত্রের মাধ্যমে মাপার যে প্রচলন আমাদের মধ্যে রয়েছে এতে হচ্ছে যদি কোনোভাবে পাত্রের মাধ্যমে পরিমাপ হেদায়তনী করুন আজ আমাদের মাঝে এটা হচ্ছে তারপর যদি উজন সত্যি কেজি গ্রাম সের মন টন এই উজনের দিকে চলে আসি এই উজনেও আমরা কদ্দুর ঠিক যা বলি তা দেই যা লিখিত আছে তা পাই পাই না আমানতের নিজেদের ক্ষতি হচ্ছে ধ্বংস হচ্ছে পরিমাপের জন্ত্র পরিমাপ অথবা কোন পাত্রের মধ্যে ঢেলে তা দিয়ে পরিমাপ যে ধরনেরই পরিমাপ হোক সকল পরিমাপে ঠিক ঠিক মতো করতে বলেছেন বলছেন যখন ওরা কাইল দিয়ে কোন পাত্র দিয়ে কিছু মাপে তখন খেয়ানত করে অথবা যখন কেজি গ্রাম পাথর দিয়ে মাপে তখনও করেছেন পুনরুত্থিত হবে লিয়া এটি কঠিন দিনের জন্যে রব্বুল আলমিন কেমতের কঠিন দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে উজনে আর পরিমাপে কম বেশি করার অপরাধ থেকে নিষ্কৃতি অথবা সতর্ক অথবা দূরে থাকতে আমাদেরকে আদেশ করেছেন আজকে আমাদের সমাজে আমরা ওজন করতে গিয়ে আর পরিমাপ করতে গিয়ে ঠিকমতো করছি রব্বুল আলমিন উজনে অথবা পরিমাপে তাহ বাটকারা দিয়ে অথবা হোক কোন পরিমাপের পাত্র দিয়ে পরিমাপ করতে গিয়ে যথাযথভাবে ঠিক মতো মাপতে আদেশ করেছেন আনাল কেরিমের বেশ কয়েকটি সুরাতে রব্বুল আলমিন উজনে যারা কম আর বেশি দেয় উজনে যারা খ্যান করে তা অথবা পাত্র দিয়ে মাপা কথা বলেছেন সতর্ক করে বলেছেন সকল মানুষ যেদিন রব্বুল আলমিনের সামনে দাঁড়াবে ওই দিনে হবে না কি ভেবেছে যারা উজনে কম দেয় পরিমাপ করতে কম দেয় উজনে যথাযথ দেয়াটা ব্যক্তির নিজের কল্যাণ সমাজের কল্যাণ পরিবারের কল্যাণ জাতির কল্যাণ বলে ঘোষণা করেছেন আর বেশি আর কম করা মুনাফি কি ধ্বংসের কারণ কবিরাগোনা এবার আমরা বলবো দুর্ভাগ্যজনক সত্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের মধ্যে আজ উজনে কম দেওয়ার প্রবণতা সবচাইতে বেশি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 তা কেবল দ্রব্য খাবার দ্রব্য না ঔষধ বিভিন্ন ব্যবহার্য বিষয়ে কাপড় চুপড় সকল ক্ষেত্রে ওজন আর পরিমাপ টিকলেই অথচে রাখা উচিত একজন আদর্শ ব্যবসায়ীর জন্য তিপ্তি শর্ত কারণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আসম নিজে ব্যবসা করেছেন নবীগণ আলি মুসালাম ব্যবসা করেছেন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 তাই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সাধারণ ক্ষতিগ্রস্ত জোয়ারার ভাটা সব লিখে রাখা এ টু জেড লিখে রাখতে হবে লিখে না রাখলে ক্ষতিগ্রস্ত হবে খুঁজ নিয়ে দেখুন যারাই সমৃদ্ধ ভালো এবং উন্নত ব্যবসায়ী টিকে রয়েছে দীর্ঘদিন ব্যবসায় এদের জোয়ার আর ভাটা আয় এবং সবকিছু নাই। যত লাভই হোক ভালো করতে পারবে না ব্যবসা প্রতিষ্ঠ একদিন লালবাতি বাতি জলবেই তাই ব্যবসার মূল বৈশিষ্ট্য হল লিখে রাখতে আর ভা না হওয়া তালা লিখে রাখা সংক্রান্ত যে বিধান নাজিল করেছেন প্রতমহীতেই বলেছেন কলমের কথা কলমের নামে শপথ করেছেন কলম নামে একটি সুরাল করেছে। শুধু তাই না সবচেয়ে দীর্ঘতম আয়াত ওই আয়াত তিনি আদেশ করেছেন লিপিবদ্ধ করে রাখার জন্য লেনদেনকে আদা আদান প্রধানকে মানুষের আয় এবং ব্যয় কে সবচেয়ে দীর্ঘতম আয়াত একটি আয়াত সবচেয়ে দীর্ঘতম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 একজন আদর্শ ব্যবসায়ী তার ব্যবসা নিজে সমৃদ্ধ হতে সমাজকে উপকার দিতে প্রতারণা করবে না বলল একটা দিল আরেকটা একটা এবং অবশ্যই হবে না এই ব্যবসার তিনটি মৌলিক বৈশিষ্ট্য ইসলামী শরিয়াতে এক নম্বর লিখে রাখা আ এবং বে দুই নাম্বার ব্যবসায়ী উজনে আর পরিমাপে কম দেবে না আর তিন নম্বর প্রতারণা করবে না মানুষের সাথে ফকিগন বলেছেন যদি কোনো ব্যক্তি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 আর কারণ যে কবিরাগুনা কারণ কবিরাগুনা তো সফলতা দেয় না কল্যাণ দেয় না বন্ধুগণ আসুন না আমরা সবাই মিলে নিজেরা উজনে আর পরিমাপে ঠিক দেই। আরেকজনকে উজনে আর পরিমাপে ঠিক দিতে বলি ব্যবসায়ী যারা তারা শক্তি ব্যবসার আদর্শ হিসেবে উজন আর পরিমাপে ঠিক দেব প্রতারণা করব না রব্বুল আরমিন বিপরীতে উত্তম প্রতিদান দুনিয়ায় দেবেন পরকালেও দেবেন রব্বুল আরমিন আমাদের সকলকে পুজো নেওয়ার পরিমাপে কম দেয়ার মতো কবির ঘুনাথকে হেফাজত করুন আমিনালামালাইকুমতুল্লাহরাত ভালো উপদেশ প্রদান করে এটাই হচ্ছে বিধানের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে মর্যাদা দেয়নি প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহর আমি প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছি জানু কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন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 for stories of the prophet nobider kahini proti robibar shondha 6 tay apnar samprochar sokal